द्वशण्ड तृत्य परिच्छेद श्रामकृष्ण मणि संगे ज्ञान भक्ति की बुधवार उन्नीस डिसेम्बर आठरश तिरशी ख्रीट बेला नये ग्रीरामकृष्णर सहित मणिर कथा चलते पंचवटीमूले मणि श्रीरामकृष्णर प्रति बिल ज्ञान भक्ति दुई की है ना श्रीरामकृष्ण খুব উঁচু ঘরের হয় ঈশ্বরকটির হয় যেমন চৈতন্যদেবের জীবকটিদের আলাদা কথা আলো জ্যোতি পাঁচ প্রকার দ্বীপ আলোক অন্যান্য অগ্নির আলো চন্দ্র আলো সৌর আলো ও চান্দ্র সৌর একাধারে ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য কখনো কখনো আকাশে সূর্য অস্ত না যেতে যেতে চন্দ্রোদয় দেখা যায় অবতারাদি ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য একাধারে দেখা যায় মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয় আধার বিশেষ কোনো বাঁশের ফুটো বেশি কোনো বাঁশের খুব সরু ফুটো ঈশ্বর বস্তু ধারণা কি সকল আধারে হয় একশের ঘটিতে কি দুশের দুধ ধরে মনি, কেন তার কৃপায় তিনি কৃপা করলে তো ছুঁচের ভিতর উঠ যেতে পারে শ্রীরামকৃষ্ণ কিন্তু কৃপা কি অমনি হয় ভিখারি যদি পয়সা চায় দেওয়া যায় কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে মণি নিঃশব্দে দণ্ডায়মান শ্রীরামকৃষ্ণ চুপ করিয়া আছেন হঠাৎ বলিতেছেন হ্যাঁ বটে কারু আধারে তার কৃপা হলে হতে পারে দুই হতে পারে প্রণামপূর্বক মণি বেলতলার দিকে যাইতেছেন বেলতলা হইতে ফিরিতে দুপ্রহর হইয়া গিয়াছে দেরি দেখিয়া শ্রীরামকৃষ্ণ বেলতলার দিকে আসিতেছেন মনি শতরঞ্চী আসন জলের ঘটি লইয়া ফিরিতেছেন পঞ্চবটির কাছে ঠাকুরের সহিত দেখা হইল তিনি অমনি ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন আমি যাচ্ছিলাম তোমায় খুঁজতে ভাবলাম এত বেলা বুঝি পাঁচ ইল্ডিংয়ে পালালো তোমার চোখ তখন যা দেখেছিলাম ভাবলাম বুঝি শাস্ত্রীর মতো পালালো তারপর ভাবলাম না সে পালাবে না সে অনেক ভেবে চিনতে কাজ করে